तुम्हारे जकमे सामर्थ्य आईहिक सामर्थ्य ए आर्थिक सामर्थ्य तुम दीते देरी जर मध्य दैहिक सामर्थ्य आर्थिक सामर्थ्य नई बेपारे आल्ला कुरने तुम्हें दी पड़ आल्ला दनी बाड़ाइए जर दैविक सामर्थ्य आज आर्थिक सामर्थ्य निकाय करते बेपारे आल्लाह जमन तुधुआया दीबी के लालन पालन करर्थ सामर्थ्य आदि देखा जाए दीदी लालन पालन करर्थ सामर्थ्य नई তাই আবার দেখতে হবে তুমি শহীদ তরিকায় মতে বিয়া করার মতো মন মানসিকতা রাখো যদি শহীদ তরিকায় নবীত বিয়া করার মন মানসিকতা রাখ আল্লাহ কোরআনে বলেছেন তুমি গরিব হইলেও তুমি বিয়া করো বিয়া করার কারণে আমি আল্লাহ তোমাকে জরিমারায় আর যদি দেখা যায় দেহে যে কিন্তু বিবি হলার মতো অর্থ সামর্থ্য নাই আর শহীদ তরিকায় বিয়া করার মন মানসিকতাও নাই আল্লাহ কুরালে বলেছেন সাবধান তুমি বিয়া করিও না একরকম নয় একদল মানুষের জন্য নবীর তরিকা মতে বিয়া করান একজন মানুষের জন্য নবীর মতে বিয়া করা আনুষঙ্গিক প্রশ্ন দেখতে পারে যাদের গায়ে একে আছে দিদি লালন সাবন করার মতো ধন সম্পদ নাই আর তরী করার মতো এই জবাব দিয়েছেন বলেছেন তাহলে যাদের দেহে যৌবন আছে বিদিভেলার মতো অর্থ সামর্থ নাই আর নবীর তরিকা মতে বিয়া করার মতো না তুমি সারা বছর ভাকে ভাকে নবল রোজা রাখো নভল রোজা রেখে তুমি তোমার যৌবন সামলাও আমার ওই আলোচনা বুঝে আমি আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারছেন বিয়াদের নবীর তরিকা এই প্রশ্নের জবাস যায় আরো অবস্থা আছে যে সমস্ত অবস্থায় বিয়া করাচ্ছে না করা কেউ যদি মনে করে আমি বিয়া করলে সঠিকভাবে আল্লাহর এমাদত বন্দি করতে পারব না করলে আমি এবাদত বন্দি সঠিকভাবে করতে পারব এবং আমার দ্বারা কোনো হারাম কাজ হবে না হত শাহজাল মুজাহদী রহমতুল্লাহ যদি মনে করিয়া দেখেন যে বিয়া করিয়া সংসারে ঢুকলে আমি সঠিকভাবে এবাদত বন্দি করতে পারবো না আর বিয়া না করলে আমি এবাদতো ঠিক মতে করতে পারবো আর আমার চৌমন সংক্রান্ত কোন অপরাধে আবার দ্বারা হবে না তাইলে তো তার দ্বারা বিয়া করার চেয়ে করাই নবীর তরিকা মতো ভালো ছিল সুতরাং তার বিয়া না করা দোষ নয় আমার জন্য বিয়া না করার দোষ হইতে পারে ফেললাম এবার আমরা মূল আলোচনায় যাই হঠাৎ উসমান ইবনেমা জদি আল্লাহ তাহলা মোহাম্মদুর রসুল উল্লাহুল্লাহ আলিমের শেখ মতে আরজ করলেন আপনি অনুমতি দিলে আমি পাঁচটা কাজ করতে চাই এক নম্বর বিবি তালাক দিয়া দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হইয়া যেতে চাই দুই নম্বর অপারেশন করিয়া সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট করিয়া দিতে চাই তিন নম্বর সংসার থেকে চিরজীবনের জন্য বিরাগী হইয়া চাই চার নম্বর সকল প্রকার ভালো খাদ্য বর্জন করতে চাই পাঁচ নম্বর ভবিষ্যৎ জীবনের আর কোন রাত্রে না হইয়া তারা রাখবো নকল বন্দীকে টেকা তাইয়া দিতে চাই কদাকালের অনুমতি চাইবেন জো আল্লাহ রসুন বলেন আমি নিকা হবিনিয়া আমিন্নাদের মধ্যে কেউ পালন করা আর্থিক সামর্থ্য আছে না করলে হালাল পথে না হালাম পথে চলে যাবার আশঙ্কা তাদের জন্য বিয়া করা আজিব তাদের জন্য বিয়া করা আজিবয় তিনশে তিন তিনশে বিয়া করা আজিবয় এক নম্বর গায়ে যৌবন আছে দুই নম্বর বিবি লালন পালন করার আর্থিক সামর্থ্য আছে তিন নম্বর বিয়া করলে হারাম কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে এই তিনশত্বার মধ্যে আছে তার জন্য বিয়া করা ওয়াজি এই জন্য আবিস শরীরের রসুল করিম সল্লার পুষ্পান তুমি যতগুলি প্রস্তাব করেছ প্রত্যেকটা প্রস্তাবের সার মর্ম হইল তুমি সংসার হইয়া যেতে চাও বিবি তালাক দিয়ে সংসার হইয়া যেতে চাও সন্তান জন্ম দিবত নষ্ট করিয়াও সংসার হইয়া যেতে চাও মাওহার্য বর্জন করিয়া সংসার বিলাগী হইয়া যেতে চাও সারা রাতের বুম বিসর্জন সংসার ইসলাম আল্লাহবা সংসার সংলাগী কোন বিধান নাই সংসার বিলাগী হওয়ার বিধান ইসলাম ধর্মে নাই বলে দেখলো মহন্তু আন্দারা যে অনুমতি চাইলেন তিনি চাইলেন কি তার কোন একটার অনুমতি একটার অনুমতিও তিনি বিয়াগস্ত বিধি তালাক দিলে তাই নাই বন্দীকে ঘোরার লাগি তোমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট করে দিতেমতি নাই লাগি তুমি সংসার থেকে বিচ্ছিন্ন বন্দীকে ভরার লাগি পালাখানা ত্যাগ করতে চাও অনুমতি নাই নগল বন্দিকে লাগি সারা রাতের গুম বিসর্জন দিতে চাও অনুমতি নাই ভিন্ন আদিলে ইমসালাহ ইসলাম রহমান যশোদিকা হাফুন তোমার শরীরের আছে তোমার কাছে কি যে পরিমাণ ঘুম কমাইলে স্বাস্থ্য ঠিক থাকে সেই পরিমাণ ঘুম তোমার চক্ষুকে দিতে হবে তাহলে হরিশ্বরী আল্লাহ রকম কি বলছেন শরারতের ঘুম বর্জন করার কথা বলেছেন না যে পরিমাণ কুমাই রেখা থাকে সেই পরিমাণ গুমাইবার কথা বলেছেন সেই পরিমাণ গুমাইবার কথা বলেছেন সাম নবী সম্বোধন করে আল্লাহ তক্রবুল আলী সুরায় বলেন্লাহ কালিলা তিল কোরআন হে নবী কমিল্লাইন লাইন রাত ঘুমাইবেন না কিছুক্ষণ জাগ্রত থাকুন নকল এবার কি পরিমাণ কি পরিমাণ ঘুমাইবেন আল্লাহ বলেন আদা রাত আদা রাত যাগুন ঘুমান আর না হয় এক তৃতীয়াংশ জাগুন দুই তৃতীয়াংশ গুমান আর না হয় দুই তৃতীয়াংশ জাগ্রত থাকুন এক তৃতীয়াংশ ঘুমান কয়টা ব্যবস্থা মহাস্তির ছিলেন একজন্য কতক্ষণ যাগবেন আর কতক্ষণ ঘুমাইতেন বলতে গিয়ে আল্লাহ পরিমাণ তিনটা বললেন কেন তিনটা পরিমাণ বলার কারণ হইল মানুষের সব সময় স্বাস্থ্যের অবস্থায় এক প্রভাব না কোনদিন সারা রেটের তিন দাগের এক ভাগ ঘুমাইলে অস্বাস্থ্য ঠিক থাকায় কোনো দিন সারা রীতের তিন দাগের এক ভাগ ঘুমাইলে হুসেনা কিছু বেশি ঘুমানি লাগে আধা ভাগ ঘুমানি লাগে কোনো সময় আধা রেটের ঘুমে অস্বাস্থ্য ঠিক হয় না আজকে তিন ভাগের দুই ভাগ ঘুমানি লাগে সাহিত্যের অবস্থা সপ্তম একরকম তাকে না দেবান করতে দেবান করে বর কিন্তু সত্য পরিমাণে দেখা যায় গুয়ানের নির্দেশ আছে তৃতীয়াংশ কুমান না হয় অর্ধাংশ কুমান না হয় দুই তৃতীয়াংশ কুমান গুয়ানের নির্দেশ প্রত্যেকটা আয়াত হয় আয়াতে আল্লাহ বলেন প্রথম প্রথম যখন নবীজির কাছে কোরআনাদিল শুরু হয়েছিল তখন নবীজির সারা রাত বর নভল নমে দাঁড়াইয়া কোরআন তেলাবেন সারা রাত নভল নমে দাঁড়াইয়া কোরআন তেলাবত ফিরে রাখতো ইয়া দিলে ভাউ বেতা হওয়ার কথা নেই ভাউ বেতা হইত ভাউ খুলিয়া তখন যে ভাইয়ের বেশি বেতা তো এই ভাউ উঠাইয়া রাখিয়া এক পায়ে দাঁড়াইয়া কোরআন চালাবা করছে এক পায়ে দাঁড়াইয়া সারা রাত করতে থাকলে এক পায়ত তখন এই হোক উঠাইয়া যে হোক এতক্ষণ সেই পায় রসুলের দেখা দেখি রসুলের সাহাভাগান এইভাবে সারা রাত জাগ্রত থাকিয়া নহল নমলের মধ্যে কোরআন চালাবাদ শুরু করলেন অবস্থা বেদিন কাভীরের গলে বলতে লাগলো মুহাম্মদের কর্মটা একটা বিভজ্জনক গ্রহণ যেই করে সেই রাত্রে ঘুমাইতে ধরে না সারা রাত্রা হইয়া নবাদিতে আল্লাহ এক একটা উঠাইয়া এক পায়ে না দু পায়ে চাপিয়ে দাঁড়ান যতক্ষণ পর্যন্ত পায়ে বেতানা হয় যতক্ষণ পর্যন্ত পা না গায়ে যতক্ষণ পর্যন্ত শাস্তি করু না হয় ততক্ষণ পর্যন্ত নব দেখি নগলমান দিগির সীমার এখানে ধারণ হল নিতঃ স্বাস্থ্যের উপর এফেক্ট না হয় এমনকি মনের উপর রকম এফেক্ট না হয় আর ঈশ্বরী আল্লাহ রসুল সোল্লা ভরমান নগলমান দিকে পর্যন্ত মনে আগ্রহ থাকে ততক্ষণ হো যতগ্রহণ যখন নহল বন্দী করতে আর মনে আগ্রহ থাকে না তখন জবরদস্তি নহল বন্দি করল না কারণ তুমি বন্দেকি করতে করতে হাল্লাকে অতিষ্ঠ করতে পারবে না তুমি অতিরিক্ত নহল বন্দীগি করলে এক সময় তুমি নিজেই অতিষ্ঠ হইয়া যাইবা কালবন্দিকে ওই পরিমাণ করো যে পরিমাণ নহল বন্দি করলে শরীরের উপরও কোন ব্যাঘাত হয় না মনের উপরও কোন ব্যতীষ্ণা বাবা আসে না ওই পরিমাণ নকল বন্দী করো পরিমাণ নির্ধারিত হল নি সবগুলি আয়াতার হাতি সের দ্বারা প্রমাণিত হইলো সারা রতনা গুমানির কোন হজিলত তাই সারা নাই গুমানির কোনও যে পরিমাণ ঘুমাইলে স্বাস্থ্য ঠিক থাকে সেই পরিমাণ ঘুমাও জগত পাঁচটা প্রস্তাব প্রত্যাখ্যান করে দিবেন একটা প্রস্তাব বন্ধ হল না সংসার হওয়া যাবে না সংসার পরিচালনা করার মাধ্যমেই গভীর তরিকা পালন করতে হবে ধর্ম পালন করতে হবে তখন হজরত উসমান ইবনাহর আস করলেন যেহেতু সংসার চালাইয়াই ধর্ম পালন করা আপনার নির্দেশ সংসার চালাইতে গেলে তো হায় আমদানির দরকার রুগী রোজগারের দরকার আপনি আমারে এমন একটা ব্যবসা শিখাইয়া দিন যে ব্যবসার মধ্যে জগতের অন্য সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভ হয় সবচেয়ে বেশি লাভের একটা ব্যবসা শিখাইয়া দিন সংসার চালাইয়াই যেহেতু ধর্ম পালন করতে হবে তাদের আমাকে এমন একটা ব্যবসা শিক্ষা দিন যে ব্যবসা জগতের অন্য সকল ব্যবসায়ের চেয়ে বড় লাভের ব্যবসা তার এই প্রস্তাবের জোয়ারে আল্লাহ তক্রবা সুরায় সফ এর এগারো নম্বর এবং বারো নম্বর আয়াত নাধিন করেছেন এই হল এই দুই আয়াতের সাহান যখন হজরত উসমানীবনেমা যৌন বললেন সংসার চালাইয়েই যেহেতু ধর্ম পালন করা আপনার নির্দেশ কাজে আমাকে একটা ব্যবসা শিক্ষা দিন যে ব্যবসা জগতের অন্য সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভের ব্যবসা তখন আল্লাহ হজরত উসমান রবি আল্লাহর এই প্রস্তাবের জবাবে এই দুই আয়াতনাদিল করছেন আয়াতনাদিল করিয়া আল্লাহ বলেন ديكون من مذاب علي امنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم غاليكم خير لكم ان كنتم تعلمون এই মান্দারগ উসমান আমার নবীর কাছে এমন একটা ব্যবসা শিখতে চাইছে যে ব্যবসা জগতের অন্য সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভের ব্যবসা আমি আল্লাহ নিজে আমার নবীর পক্ষ থেকে সেই ব্যবসা শিক্ষা দিব একটা উসমানের জন্য নয় সমস্ত মুমিন মুসলমানের জন্য আমি একটা উসমানকে শিখাইব না সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে শিখাইব সেই ব্যবসাটা কি ব্যবসার ফলাফল কি আল্লাহ বলেন ব্যবসাটা হইল তুমি মিনু নদিল্লাহি রসি তুদি সাবিল্লাহি বি তুমরা পত্র আল্লাহ এবং আল্লাহ রসুরের পতি বার আবে যাওয়ালে আল্লাহ পতে যাগ করবে এরকম করে মাত্র আমরা শিরুনাম জীবনের সর্বক্ষেত্রে যাহাদের গুরুত্ব তাৎপর্য তোমাদের ব্যবসাটা উসমান আমার নবীর কাছে যে একটা আল্লাহ ব্যবসা শিখতে থাকে সেই ব্যবসা নবীর পক্ষ থেকে আমি আল্লাহ নিজে শিক্ষা দিব একটা উসমানকে নয় সারা দুনিয়ার মুসলমানকে সেই ব্যবসাটা হলো সর্বপ্রথম তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ইমান আনবে তারপরে জানে মালে আল্লাহর পথে জাহাগ করবে যাহা আগে না ইমান আগে যার ইমান নাই তার কোন করতে আগে বিস্তারিত বলতে হয় ইমান কারে হয় কিন্তু এই চলে গেলে মূল আলোচ্য বিষয় যেটা আমার দেওয়া হচ্ছে ওইটার সময় পাওয়া যাবে না সময় সেটা এজন্য আমি ইমানকালে কয়েক এই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব না যেহেতু সেটা আমার আলু চার বাইরে আয়াতের মধ্যে আছে যে আয়াত দেওয়া হয়েছে সেই আয়াতে ইমান কথাটা উল্লেখ আছে জাহাজ করার পূর্ব সত্য হলে তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহর রসুনের প্রতি ইমান হাল্লার প্রতি ইমান যাবতীয় বিধিবিধানকে সঠিক বলে বিশ্বাস করা নবীর প্রতি সমস্ত হুকুম সমস্ত বিধিবিধান সঠিক নেই নবীর তরিকায় যত কথা স্বীকৃত সবগুলি সঠিক নেই লি তারা কোন না তার আল্লাহ বিধি বিধান সঠিক বলে বিশ্বাস করার নাম যদি আল্লাহর বিধান সঠিক আপনারা কই সুদের কারবার যে আল্লাহ হারাম সঠিক নেই সঠিক সঠিক সুদের কারবার হারাম যে আল্লাহ সঠিক না সঠিক বিভিন্ন আয়াতে যে আল্লাহ পর্দাকে বাধ্যতামূলক করে দিয়েছেন সঠিক নি সঠিক এখন যদি কেউ ভাই সোদ সারা দেশ না আল্লাহর বিধানে সঠিক বিশ্বাস করল নাচিত এখন যদি কেউ ভাই পর্দা মানলে সমাজ না আল্লাহর বিধান সঠিক বিশ্বাস করল নাচিত যারা আল্লাহর বিধানে সঠিক বিশ্বাস করে না তারা ইমানতে নেই আজেই যারা ইমান নাই তার আবার জেহাদ কিসে জেহাদ আছে না ইমান আগে আজ ইমান ঠিক করো তার জাহাজ যার ইমান নাই তার জাহাজ নাই যার ইমান তার জাহাজ আছে মানে কি নবীর তরিকা সঠিক বলে বিশ্বাস করা নবীর তরিকা সঠিক বলে বিশ্বাস করা হওয়ার বেলায় নবীর তরীকা আছে না বা না বইয়া একজনে দাই খাইতে পারে তবুও দাইনাতে না হাইয়া খায় আছে আল্লাহ রসুল বলেন এর সাথে খয় কানে যে দাই না ইচ্ছা না খাইতে পারে দাইনাতে না হাইয়া যদি বাবা খায় আল্লাহ এর সাথে খায় কানে কেউ যদি বাবাতে খায় আর মনে করতে খাওয়া খাইতে হবে কোনো ঠিক না যে কোনো আজকে খাইলিও নবীতিকায় তার বিশ্বাস আছে নি নবী বিশ্বাস না তাহার নামিমান না বইয়া হওয়ার সুবিধা আছে তবুও যদি বইয়া না হইয়া উবাইয়া হ্যাঁ মনে করে যে উবাইয়া হওয়াটাই সঠিক তাহলে নবীতরিকায় তার বিশ্বাস রইল নি বিশ্বাস হইল এই জন্য বলছি বিস্তারিত এই বিষয়ে আলোচনা করার সময় নয় আমার আজকের উচ্চ বিষয় ভিন্নটা শুধু সন্তেহে আয়া তো যেহেতু আল্লাহর সমস্ত বিধানকে সঠিক বলে বিশ্বাস করার নাম নবীর সঠিক বলে বিশ্বাস করার নাম ইমানিদিনে কেমন লেখেছেন বিজ্ঞাল নবী জিন্দ কথা বলেন নাই যে নবী জিতে কোন সংসার বেলায় মিথ্যা কথা বলেন নাই সেই নবী ধর্মের বেলায় মিথ্যা কথা বললেন যেমন কল্পনা যায় এই ধরনের বিশ্বাস নবীরভার রাখিয়া নবী আল্লাহর পক্ষ থেকে যত বিধি বিধান সংগ্রহকারী বন্যা পর্যন্ত পৌঁছে যা দিতেন সবগুলিকে সঠিকভাবে বিশ্বাস করার নামি বা এই জিনিসটা যাদের মধ্যে নাই নাই এই জিনিসটা যাদের মধ্যে আছে তাদের জন্য তাই আল্লাহ বলেন হে সারা দুনিয়া ভুমি মুসলমানগণ আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দেব যে ব্যবসায়ের ফলাফল কত বড় লগতে আর দ্বিতীয় দাঁড়াই দুই নম্বর এই ব্যবসা যদি করতে পারো জাহান্নান থেকে রাখতে পারো তিন নম্বর এই ব্যবসা যদি করতে পারো দুনিয়ার জিন্দগিতে আল্লাহর কাছ থেকে জাহ্নাত কিনতে পারো এই ব্যবসার লাভ কটা ব্যবসা দুনিয়াতে ব্যবসায়ের দ্বারা জাহান নাম থেকে রক্ষা হওয়া যায় তিন নম্বর এই ব্যবসায়ের দ্বারা দুনিয়ার দিন আল্লাহর কাছ থেকে কান্ন খরিদ করা যায় ব্যবসার ফলাফল পায় তিনটা ব্যবসার রূপ রেখা আল্লাহ বলেন আগে আল্লাহ এবং প্রতি ই पते जहाजा तीन माले अल्लाहर पथे जहाँ तीन फलाफल से प्रश्न करते जाने माले अल्लाहर पथे जेहद करा तो व्यासा न এটা তো একটা বিশিষ্ট হেবাদত ব্যবসা তো ব্যাথা কিনা রে হয় ব্যবসা কি তার ব্যাথা কিনা না এটা তো একটা হেবাদত বিশেষ হেবাদত ইারে আল্লাহ ব্যবসা হইলেন কিভাবে এই ব্যবসা মধ্যে ফলাফল তিনটা হওয়া যায় কিভাবে সময় ভেজে পড়ে আমরা যাচাই করে আগে আমরা বোঝার চেষ্টা করি জানে মানে আল্লাহর পথে জাহাজ করা একটা বিশিষ্ট নয় তাহলে আল্লাহ কোন মর্মে জানে মালে আল্লাহর পথে জাহাজ করা আল্লাহ ব্যবসা বলেছেন কোন মর্ম ব্যবসা জাহাজের নাম না দেখা কিনার নাম ব্যবসা দেখা কেনার নাম আল্লাহ জাহাজকে ব্যবসা বললেন কেন এই প্রশ্নের জবাব আল্লাহ পাত্রগুলার আমি নিজেই অন্য আয়াতে দিয়ে রাখলেন অন্য আয়াতে আল্লাহ বলেন সমস্ত মুমিন এবং তার মাল তাদের মাল কিনে নিয়েছেন বিনিময়ে আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন সমস্ত মুমিন মুসলমানের জান মাল আল্লাহ হাতে ভেতিনাই যে আর মানের মূল্য হিসাবে আল্লাহর কাছ থেকে রয়েছে সেটা হল জান্নাত আল্লাহিনেচ্চি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে লাইছে যেহেতু আল্লাহর সাথে মোমিন মুসলমানের একটা দেখা কিনা হয়েছে আর যাহাদের মধ্যে এই দুইটা উপকরণই লাগে জান লাগে মাল লাগে এই জন্য জালে মালে আল্লাহর পথে জাহাদ করাকে আল্লাহ ব্যবস্থা বলেছেন তবে এটা দুনিয়ার ব্যথা নয় এটা আহেরাতের ব্যথা সমস্ত মুমিন মুসলমানদের সাথে আল্লাহর একটা চুক্তি হইয়া গেছে হে আল্লাহ আমি আমার মাল তোমার কাছে বিক্রি করিয়া আমার যান তোমার কাছে বিক্রি করিয়া এর বিনিময়ে তোমার কাছ থেকে আমি জান্ন খরিদ করলাম এই চুক্তি হতে আল্লাহর সাথে আপনারা রাজিনী তখন আপনারা যেমন এই চুক্তি হতে রাজি আল্লাহ বলেন সমস্ত মুসলমানের সাথে হতে রাজি আমরা আমাদের জানাল আল্লাহর কাছে দিচ্ছি আল্লাহর কাছ থেকে জানলাত কিনিয়া লইলাম তখন জানাল আমাদের অধিকারে রইল আল্লাহর অধিকারে সময়া দেওয়া দরকার আল্লাহর অধিকারে সময়া দেওয়া দরকার দিলাম আল্লা অধিকারে যে মাল দিলাম তিনি সামিলামের ইচ্ছা মতো ব্যবহার করার অধিকার রয়েছে নি আমার ইচ্ছা মতে ব্যবহার করার অধিকার রয়েছে না অথচ আপনারা কি মনে করেন বর্তমান দুনিয়ার সমাজে এমন মুসমুমিন মুসলমান পাওয়া যাবে না যারা নিজের জান নিজের ইচ্ছামতে ব্যবহার করে নিজের মাল নিজের ইচ্ছামতে ব্যবহার করে চিন্তাও করে না যে ইর ব্যথা ব্যথা নেই চিন্তাও করে না আমার মাল তো আল্লাহর কাছে ব্যথা আজ আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করি কি লাগান যার কাছে বেঁচে তিনি অনুমতি না দিলে আল্লাহর অনুমতি ছাড়া নিজের জান মালকে নিজের ইচ্ছা ব্যবহার করে এমন মুমিন মুসলমান আসেনি না নাই এরা আল্লাহার সাথে জানমাল কিনার চুক্তি হচ্ছিল নষ্ট হইল চুক্তি নষ্ট হইল আল্লাহ পাক আলমিন যারা নিজের জানা নিজের মর্জি মতে ব্যবহার করিয়া চুক্তি নষ্ট করে দিয়েছে তারাই আবারও যদি সায় যে আর ইটা না আবারও আমার জানাল আল্লাহর সাথে জন্মত কিনে আল্লাহ পাকরবুল আলমিন তাদের সাথে আবারও প্রস্তুত অবীন্দন ইনলীনবাউন কিন্দুব্লাহু্লাহী ফম ইন্দ্রিয়ায় কুসুহাল নী ওউফা আপনার হাতে হাত দিয়ে যারা বয়াত হয় আপনার হাতে হাত দেয় কিন্তু আল্লাহর কুদরতি হাত থাকে যারা রসুল করিম সাল হাতে হাত দিয়া বয়াত হয় আল্লাহ বলেন প্রকারান্তরে তারা আমি আল্লাহর কুদরতে হাতে কুদরতি হাতে হাত দিয়া আমি আল্লাহর কাছে বয়াত হয় কোন মানুষ কোন আল্লাহর কাছে বিকৃত ছিল আমার মাল আল্লাহর পারমিশন তারা নিজে ইচ্ছা মতো ব্যবহার করিয়া আল্লাহ সাথে তার নার শক্তি নষ্ট হচ্ছে আপনারা আমি আল্লাহর পক্ষের ওকিল সাহ্য করিয়া আবার নতুন আবদ্ধ হয়ে আর ভবিষ্যৎ দিন দিদিতে আর কোনদিনে আল্লাহর এই মালে আর কোনদিন আল্লাহর অনুমতি ছাড়া ব্যবহার করবো না এই মর্মে কোনো আল্লাহর হাতে ধরিয়ে চুক্তিবদ্ধ হওয়ার নাম বয় হাত হওয়া নিজের নাম বয় হাত হওয়া যে হই ল হাতের হাতি তো কোনো